সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আমরা বেশ কয়েকটা আলোচনায় শিক্ষা বিষয়ক শিক্ষার উপর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা আপনার আমার আমাদের সন্তানদের জন্যে খুবই দরকার সেটা হল যে আমরা মুসলমান হিসেবে সবাই আমরা ছাত্র এবং ছাত্রী আমরা দৈনিক কিছু না কিছু করে শিখছি এবং ইনশাল মৃত্যুর আগ পর্যন্ত আমাদের শিক্ষার क्या चलते थको सबा बोले अमीन एख्छार क्षाता क्योंकि आसले खूब सहज ना यिया कत किसूखा कत स्किल अर्जन करा दरकार आक्ति हिसाब क्योंकि सबगुल्लो शिखते परिना कठिन लगे अपनारा जराबी भाषा शेखार चेष्टा कर এটা হয়তো আমি করতে পারেন ও আরবি ভাষা তো খুবই কঠিন যারা কোরআন শাহিব মুখস্থ করেন তারা হয়তো অনেক সময় ভাবতে পারেন যে কোরআন শাহিব মুখস্থ করা খুবই কঠিন যারা হাদিস শিখেন তারা হয়তো মনে করতে পারেন হাদিস শেখা তো খুবই কঠিন এত হাদিস আপনি কি করে মুখস্থ রাখবো হাদিসের সনদ আছে রেওয়ায়ত আছে হাজার হাজার বর্ণনাকারীদের নাম আছে এটা আমি কিভাবে শিখব যারা বিজ্ঞান পড়েন তারা অনেকে মনে করতে পারেন যে বিজ্ঞান খুবই কঠিন একটা সাবজেক্ট যারা গণিত নিয়ে পড়াশোনা করেন তারা হয়তো ভাবতে পারেন যে অঙ্ক খুবই কঠিন কিন্তু আবার দেখা যায় কিছু কিছু লোক পাবেন যারা বলে যে অঙ্ক তো পানির মতো খুব সহজ আপনি হয়তো অঙ্ককে খুব কঠিন মনে করছেন কিন্তু আর বলছে যে অঙ্কটা খুবই সহজ অনেকের কাছে ইতিহাসের নাম সাল स्थान तारीख एगो मुखस्थ रखा मन रखा खूब ही कठिन आरोके देखें जो तरतर सब बोले दीचे ये कभी आज के विषय ने आलोचना करब जो कि दे लार्निंग ले प्रसेस के सहज करा जाए क्या सहजे किसखते दूटा भागे भाग करब एक हलोपिचुल और एक हलो टेक्निकल স্পিরিচুয়ালের দিকে আমি যেটা বলতে চাই যে সহজ করা কোনো কিছু সহজ করা কিন্তু আসলে এটা ইসলামেরই একটা মৌলিক শিক্ষা আল্লাপাক বলেছেন ওল্লাহ বিকমুল ইসরা ওয়ালা ইউরঈদ বিকমুল ওসরা আল্লাহ তোমাদের জন্য কাজগুলোকে সহজ করতে চান বা সহজ চান ওয়ালা ইউরিদ বিকুমুল ওসরা আল্লাহটাকে কঠিন চান না রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন তোমরা সহজ করো বলে এত আসিরু তোমরা কঠিন করো না এবং মা রসুলকে যখন দুইটা কাজের ভিতরে একটা নেওয়ার অপশন দেওয়া হতো ইল্লাহতার আইস রহমা তিনি সহজ যেটা তিনি সেটাই নিতেন তার মানে হলো আমাদের লাইফটাকে সহজ করা কিন্তু ইসলামের শিক্ষা যেহেতু জ্ঞান অর্জন করা এই ইসলামী জীবনের একটা অংশ আমাদেরকে জানা দরকার যে জ্ঞান অর্জন আমরা কিভাবে সহজ করতে পারি এই সহজ করার দায়িত্ব কি আমাদের নাকি অন্য কোথাও আমরা জানি যে এই দুনিয়া অনেক কিছু আমরা পাই কিন্তু এর জন্য আমাদের অ্যাপ্লিকেশন করা লাগে ক্লেম করা লাগে ক্লেম করা ছাড়া কিন্তু আমরা পাই না আল্লাহ আমাদের জিনিসগুলোকে সহজ করার জন্য তিনি আছেন কিন্তু সেটা আল্লাহর কাছ থেকে আমাদের ক্লেম করে নিতে হবে দোয়া করে নিতে হবে আবদার করে নিতে হবে এই আবদার এবং দোয়া এটা কিন্তু বাংলায় করা যেতে পারে আরবিতেও করা যেতে পারে আল্লাহ রব্বি আসির ও আল্লাহ তো আসির ও আল্লাহ তুমি আমারটাকে সহজ করে দাও এবং কঠিন করে দিও না আমরি রব্বিশ রাহলি সদরি ওয়াসিরমরি ওয়াহুলকুদাম্মিলিস কাউলি এরপরের অংশ রব্বি জিদিনী আলমা সময়ত ভাই বোনেরা আমরা যদি কোনো বিষয় এরকম কঠিন পাই তাহলে নিয়মিত পাকের কাছে এই দোয়াটা যেন আমরা করি তাহলে দেখবেন আমাদের শেখার কাজটা অনেক সহজ হয়ে গিয়েছে কারণ আল্লাহ যদি কোনো কিছু সহজ করে দেন তাহলে কে আর কঠিন করবে কিন্তু আল্লাহর কাছ থেকে এই সাহায্য পাওয়ার জন্য আমাদেরই এগিয়ে উদ্যোগী হতে হবে আমাদের চেষ্টা করতে হবে আমাদের নিয়মিত দোয়া করতে হবে প্রত্যেকটা বিষয় পড়ার আগে এ দেওয়াটা আমরা করা দরকার এটা হলো স্পিরিচুয়াল দিক এবার আমরা আসি বেশ কিছু টেকনিক্যাল দিক যেগুলো করলে আমাদের লার্নিং শেখার কাজটা সহজ হয়ে যায় এখানে সর্বপ্রথম যে বিষয়টা আমি বলব সেটা হল আমি যে বিষয়টা পড়ছি সেই বিষয়ে ভালোবাসা একদম আমি এই শব্দটাই বলবো সে বিষয়টা আসলেই ভালোবাসা আমরা যখন কাউকে ভালোবাসি তখন তার অনেক কিছু কিন্তু আমার কাছে সহজ হয়ে যায় সে যদি আমাকে কষ্টও দেয় আমি সেটা নিবারণ করতে পারি কারণ আমি তাকে ভালোবাসি অনেক বলতে পারেন হ্যাঁ আমি তো জ্ঞানকে ভালোবাসি আমি বলি যে সত্যিকার অর্থে ভালোবাসি কিনা প্রেমের সংজ্ঞা দিয়ে সেটা একটু বোঝা দরকার যদি আপনি যাকে ভালোবাসেন তাকে একদিন না দেখেন আপনার কেমন লাগে অবশ্যই কষ্ট লাগে আপনি তাকে দেখতে চান তার সাথে কথা বলতে চান আপনি যদি জ্ঞানকে ভালোবাসেন যদি একদিন বই না পড়তে পারেন তখন নিশ্চয়ই আপনার কষ্ট লাগার কথা বই না পড়ার কারণে কিছু না শেখার কারণে যদি আপনার অন্তরে কষ্ট লাগে তাহলে বুঝতে হবে হ্যাঁ আপনি জ্ঞানকে ভালোবাসেন জ্ঞান অর্জনকে আপনি ভালোবাসেন আপনি জ্ঞানকে ভালোবাসেন কি না তা বুঝার আর উপায় আছে সেটা হল আমি আবার ওই প্রেমের সঙ্গে আসি আমরা যাকে ভালোবাসি তাকে দেখলে তো আমাদের আনন্দ লাগে আমরা মজা পাই ঠিক তদ্রুপ যখন আমরা পড়ি যখন আমরা জ্ঞান অর্জন করি তখন যদি আমরা মজা পাই তাহলে বুঝতে হবে হ্যাঁ আসলে আমরা জ্ঞানকে ভালোবাসি আপনি যাকে ভালোবাসেন তার চাল চলন কেমন আপনার মনে থাকে তিনি কি কথা বলেছেন আপনি মনে রাখেন আপনার মন থেকে সেটা যায় না আপনি যখন চোখ বুঝে থাকেন তার ছবিটা আপনার চোখের সামনে ভাসে ঠিক জ্ঞানটাও এরকম যদি সত্যিকার অর্থে আমরা জ্ঞানকে ভালোবাসি তাহলে চোখ বুঝলে আমার সেই জ্ঞানের কথা মনে আসে সময়ত ভাই বোনেরা কিছু জানতে হলে আমার এই ভালোবাসাটা জ্ঞানকে দিতে হবে যদি জ্ঞানকে আমি আমার ভালোবাসা দিই তাহলে সহজে আমরা এই জ্ঞানকে অর্জন করতে পারবো জ্ঞান হলো আসলে খুব কঞ্জুস খুবই কৃপন তুমি জ্ঞানকে যদি একশো দাও তাহলে জ্ঞান তোমাকে এক দিবে তার মানে হলো এই জ্ঞানকে অর্জন করার জন্য আসলে বেশি দিতে হয় কারণ জ্ঞান অনেক মূল্যবান আর যে জিনিস যত মূল্যবান সে জিনিস পাওয়ার জন্য খরচও বেশি করতে হয় কষ্টও বেশি করতে হয় কিন্তু তাতে অনেক আরাম আছে অনেক মজা আছে অনেক আনন্দ আছে কষ্ট করে যদি আমরা এই জ্ঞানকে অর্জন করতে পারি তাহলে সেই জ্ঞানে আসলে অনেক মজা আছে সমানিত ভাই বোনেরা জ্ঞানকে সহজ করার জন্যে আর একটু দরকার সেটা হলো আমি যে লেভেলে আছি সেই লেভেল যে আমার জ্ঞান অর্জন করা দরকার একজন ক্লাস ওয়ানে পড়ে তিনি যদি ক্লাস ফাইভের বই পড়েন তাহলে তো তিনি আসলে জ্ঞান অর্জন করতে পারবেন না এজন্য প্রত্যেকে জানতে হবে তিনি কোন লেভেলে আছেন আমরা যারা ইসলামের শিক্ষার্থী হঠাৎ করে কিন্তু বড়ো পণ্ডিত হওয়া যাবে না আমাকে জানতে হবে যে প্রথম আমাকে কি দিয়ে শুরু করতে হবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সিলেবাস আছে বই আছে এবং এগুলো এরকম স্তর অনুযায়ী সাজানো আছে যার কারণে শিক্ষার প্রচেষ্টা সহজ হয় আমার যে লেভেল আছে সে লেভেল অনুযায়ী আমাকে শিখতে হবে এটা ঠিক নিজের ব্যাপারে আত্মবিশ্বাস থাকা দরকার আছে কিন্তু আমি কতটুকু জানি এটা জানার পরে আমার পরবর্তী স্টেপে যেতে হবে সহজ থেকে কঠিন কঠিন থেকে কঠিনতর কঠিন থেকে কঠিনতর থেকে কঠিনতম ঠিক এইভাবে আমাকে আগাতে হবে এবং এজন্যে এক্সপার্ট যারা আছেন যারা শিক্ষক আছেন যারা জ্ঞানী আছেন ওলামা আছেন স্কলার আছেন তাদের সহযোগিতা নেওয়া দরকার কারণ তারা অভিজ্ঞতা দিয়ে বলতে পারবেন যে কোন বিষয়টা আপনার আগে পড়া দরকার কোন বইটা আপনার আগে পড়া দরকার কোন আলোচনাটা আপনার শোনা দরকার যেটা শুনলে আপনার জ্ঞান শিক্ষা সহজ হবে এবং আপনি এটা সহজে ডাইজেস্ট করতে পারবেন হজম করতে পারবেন বুঝতে পারবেন জ্ঞান শিক্ষার জন্যে সহজ করার জন্য আরও কিছু পথ আছে যেমন অল্প অল্প শিখতে হবে এটা কিন্তু খুবই দরকার আমি আগেই বলেছি এক যে রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে কোরআন শরীফ এসেছিল কিন্তু অল্প অল্প করে আল্লাহ যদি চাইতেন এই জ্ঞানের বহর রসুলসাল্লামের কাছে সাহাবাদের কাছে একবারে দিয়ে দেবেন তাহলে কিন্তু তাদের জন্য একই সাথে অ্যাবজর্ভ করা কঠিন হয়ে যেত আল্লাপাক চান নাই তাদের উপরে বার্ডেন বারেন দেওয়ার এই জন্যে অবতীর্ণ হয়েছে তেইশ বছর ধরে অল্প অল্প করে সুতরাং আমরা যারা জ্ঞানের অন্বেষণকারী আছি আমাদেরকে অল্প অল্প শিখতে হবে কারণ জ্ঞান কিন্তু আসলে আস্তে আস্তে আসে হঠাৎ করে একজনকেও জ্ঞানী হয়ে যায় না যেহেতু জ্ঞান অল্প করে আসে এজন্য আমাদের সেইভাবে আগাতে হবে এরপরে এই অল্প অর্জনের উপরে ভিত্তি করে আমাদের সামনে আগাতে হবে এতে করে আমাদের সহজ হবে স্টেপ বাই স্টেপ শেখার কাজটা সহজ করার আর পথ হল সবচেয়ে ইফেক্টিভ পথ হল আমি যেটা জানি সেটা জন্য আমরা পালন করি প্রত্যেকটা ব্যাপারেই সেটা পারিবারিক বিষয় হোক অভিয়াসলি আমরা যখন ইতিহাস শিখি তখন তো ইতিহাসের পালন করার কিছু নাই কিন্তু ইতিহাসের যে শিক্ষাগুলো মনে আপনি ইতিহাস পড়ছেন এটা আপনি কিভাবে ধরে রাখবেন কিভাবে সহজ করবেন এটা সহজ করার নিয়ম হল যে এই বিষয়টা অন্যের সাথে আপনি আলোচনা করবেন কিন্তু এছাড়া আর যে বিষয়গুলো আছে এগুলো সহজ করার পথ হলো আমাদেরকে পালন করতে হবে নামাজ কিভাবে পড়তে হয় আমি যদি শিখে পালন না করি তাহলে তো আমার শিক্ষাটা সহজ হবে না এবং পরবর্তীতে আমাদের আরও যে বিস্ত জটিল বিষয়গুলো আছে সেগুলো তো আমরা আসলে শিখতে পারবো না জাকাতের অনেক বিষয় আছে যেগুলো আমাদের সবারই জানা দরকার এখন আমরা যদি জাকাত না দিই নিয়মিত যদি জাকাত না দেয় তাহলে তো জাকাতের মাসলাগুলো আমরা বুঝতে পারবো না হজ হজ কিভাবে করতে হয় কোথায় গেলে কি করতে হয় এগুলো বই পড়ে একরকম জ্ঞান অর্জন করা যায় কিন্তু এটা কখনোই সহজ হবে না যদি আমরা এই হজ বাস্তবে না পালন করি আমরা এ বিষয়ে আরও বিস্তারিত কথা বলবো। আমরা একটু ব্রেকে যাব ব্রেকের পর আবার আলোচনা হবে আপনার কিন্তু থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতু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 কিন্তু ইতিহাসের সে শিক্ষাগুলো মনে করেন আপনি ইতিহাস পড়ছেন এটা আপনি কিভাবে ধরে রাখবেন কিভাবে সহজ করবেন এটা সহজ করার নিয়ম হল যে এই বিষয়টা অন্যের সাথে আপনি আলোচনা করবেন কিন্তু এছাড়া আরও যে বিষয়গুলো আছে এগুলো সহজ করার পথ হল আমাদেরকে পালন করতে হবে নামাজ কিভাবে পড়তে হয় আমি যদি শিখে পালন না করি তাহলে তো আমার এই শিখাটা সহজ হবে না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 হজ বাস্তবে না পালন করি এখানে একটা মজার ঘটনা আমাদেরকে বলি আপনারা যারা হজ করেছেন তারা জানেন যে হজের তো আপ করতে হয় এন্টি ক্লকওয়াইজ ওয়াইজ ডানপার্স দিয়ে করতে হয় তো এক লোক যেই দেখেন যে তিনি উল্টো দিক দিয়ে তো আপ করছেন তখন তিনি বললেন আরে তো আপ তুমি এভাবে কেন করছো তো আপ তো এইভাবে করতে হয় তখন বললেন যে তুমি কিভাবে জানলে তুমি বললেন যে আমি মুল্লা আলী কারির বই লেখা পড়ে আমি জেনেছি তো আপ করতে হবে এই দিক দিয়ে আর তুমি করছো উল্টো ওর দিক দিয়ে তখন তুমি বললেন হ্যাঁ আমি তো সেই মোল্লা আলী কারি তার মানে হলো মোল্লা আলী কারি এই বইটা লিখেছিলেন হস করার আগে ভুলে গেছেন যে আসলে কোন দিক দিয়ে তো করতে হবে তো ঠিক এইভাবে আমাদের জানা সহজ হবে যখন আমরা পালন করব। সময় তো ভাই বোনেরা জানাটা সহজ হবে যদি আমরা রিপিট করি একই বিষয়ে যদি আমরা রিপিট করি বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় বিভিন্ন সিচুয়েশনে তাহলে কিন্তু সেটা আমাদের ব্রেনে থাকে এদিকে দেখেন বড় বড়ো যারা মহাদেশ আছেন বড় বড় যারা পণ্ডিত আছেন তাদেরকে দেখবেন যে একই বিষয় তারা পড়ছেন একই বই তারা বারবার পড়ছেন আমি নিজেও ছোট মানুষ আমি তারপরেও দেখি একই বই বারবার পড়ি পড়লে কি হয় যে যে বিষয়গুলো আমি আগে খেয়াল করি না সেটা এখন আমার মনে পড়ে সেটা আমি এখন বুঝতে পারি যে বিষয়গুলো আমি ভুলে গিয়েছি সেটা এখন আমি মনে করতে পারি একই বিষয়ে বারবার করার জন্যে এই বারবার পড়াও হতে পারে এটা আলোচনা করা হতে পারে আপনি নিজে নিজেও বলতে পারেন আপনি একটা সুরা মুখস্থ করলেন আপনি এটা মনে রাখতে চান আপনি এটা নামাজে পড়েন শোয়ার আগে পড়েন অন্য সময় পড়েন দেখবেন যে সুরাটা আপনি মুখস্থ করেছেন সেটা আপনার জন্য সহজ হয়ে গেল আপনি প্ল্যান নেন যে এক সপ্তাহে আপনি তিনটা হাদিস শিখবেন বেশি হাদিস শেখার দরকার নেই এবং এগুলো আপনি ধরে রাখবেন একটা হাদিস যখন শিখবেন তখন চেষ্টা করবেন সেই হাদিসটা আমল করার এরপর চেষ্টা করবেন সেটা নিজে নিজে আবার মনের ভিতরে আওড়ানোর চেষ্টা করবেন এই হাদিসটা অন্যের সাথে শেয়ার করার অন্যকে বলার অন্যকে বোঝানোর এই তিন পদ্ধতিতে যদি আপনি চেষ্টা করেন আপনি নিজে শিখলেন আমল করলেন অন্যকে বললেন এবং অন্যকে পড়ালেন বা শিখালেন তখন দেখবেন এই হাদিসগুলো শেখার কাজ সহজ হয়ে যাবে আপনার আশেপাশে যারা আছে সহ শিক্ষার্থী যারা আছে তাদেরকে হাত ধরে উপরে তুলতে হবে আপনি যেমন একটা ফুল যদি আপনি চান আপনি নিজে ফুলের বাগানে থাকবেন আপনার আশেপাশে যারা আছে তাদেরকে ফুলের মত করে বড় করে তুলতে হবে এখানে হিংসা করলে চলবে না আপনি যদি মনে করেন আপনি একাকায় পণ্ডিত হবেন আর আশেপাশের লোক তারা মূর্খ থাকুক আপনারে এই কিন্তু বেশি দিন থাকবে না পাণ্ডিত তখনই থাকবে যখন আপনার আশেপাশে আরও বড় বড় পণ্ডিত তৈরি হবে এই আমরা বলি একজন সফল শিক্ষক তিনি জিনিতার তার ছাত্র বা ছাত্রীকে আরো বড় করে তুলতে পারেন করেছেন। আমরা সবাই ইমাম আবু হানিফার কথা জানি সবাই ইমাম মালেকের কথা জানি ইমাম আহমদ ইবনী হাম্বালের কথা জানি ইমাম শাহের কথা জানি ইমাম বুখারের কথা জানি মুসলিমের কথা জানি কিন্তু আমরা সাধারণ মানুষেরা অনেক সময় না তাদের শিক্ষক কারা ছিলেন এই শিক্ষকরা তাদের দিন রাত দিয়ে এই ছাত্রদেরকে গড়ে তুলেছেন ইমাম মালেক ইমাম আহমদ ইমাম বুখারি তারা হয়তো বিখ্যাত হয়েছেন তাদের শিক্ষকরা হয়তো অত বিখ্যাত হতে পারেন নাই কিন্তু এটা ঠিক ইমাম মালেক ইমাম শাহি ইমাম বুখারি তারা যে সমস্ত রচনাগুলো করেছেন এই রচনাগুলো পড়ে যে এই বইগুলো পড়ে তারা যত স্বভাব পাবেন এই সব স্বাব তাদের শিক্ষকদের আমল লেখা হবে সুফান আল্লাহ সমানত ভাই বোনেরা এই জন্য যারা জ্ঞানের অন্বেষণকারী হবেন যারা ছাত্র এবং ছাত্রী হবেন আপনি আমি আমরা কিন্তু সকলেই এখনও ছাত্র এবং ছাত্রী আমাদের ভিতরে এই গুণটা রাখতে হবে যে আমার আশেপাশে যারা আছে তাদের সবাইকেই আমরা একসাথে বড় করে তুলব এটা ঠিক যে আমাকে হয়তো আপনাকে আপনার কাছে জিজ্ঞেস করবেন আপনার কাছে আসবে না কিন্তু এটা আমাদের দায়িত্ব অন্যদেরকে নিয়ে শেয়ার করা এই আলোচনা করা কিন্তু নিজের দেখানোর না। আপনি যে জানেন এই কথা দেখানোর জন্য না যদি আমরা আমাদের ভিতরে এই নিয়ে থাকে যে আমি অনেক জানি আসলে আমি পন্ডিত তাদের চেয়ে অনেক বেশি জানি নওজবুল্লাহ এটা হবে রিয়া এটা হবে শির্ক কিন্তু যদি আমার নিয়ে থাকে এটা হ্যাঁ আমি কি জানি সেটা আমার বন্ধুদের সাথে শেয়ার করি আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে তাদেরকে আরও কাছে টেনে তুলি তাহলেই কিন্তু তারা আপনার কাছ থেকে শিখবে এবং উপকৃত হবে এবং এই জ্ঞান নিয়ে এই জ্ঞানের আলো তারা যতদিক ছড়িয়ে দিবে সেই আলো আপনার অন্তরেও আসবে সেই আলো আপনার পরিবারে আসবে সেই আলো এই জীবনে আসবে সেই আলো মৃত্যুর পরে আসবে সেই জ্ঞানের আলো ক্যামতের ময়দানে আসবে এবং এই আলোর মশাল নিয়ে আপনি আমি আমরা যারা শিক্ষার্থী আছি আমাদের আশেপাশে যত শিক্ষার্থী আছে ইনশা আল্লাহ একদিন আমরা জান্নাতে যেতে পারব কারণ আল্লা নবী বলেছেন যে জ্ঞানের অন্বেষণে বের হয় জ্ঞানের পথ ধরে আল্লাপাক তার জন্যে জান্নাতে যাওয়ার একটা পথ খুলে দেন আসুন ভাই বোনেরা একজন জ্ঞানের শিক্ষার্থীর যত ভালো ভালো গুণ থাকা দরকার সেই গুণ আমরা অর্জন করি অন্য সেই গুণ অর্জন করার কথা বলি এবং এভাবেই আমরা একসাথে জাননাতে যাই আল্লাহ আপনাকে আমাকে সবাইকে কবুল করুন আমিন ওয়াখির দামা আলহামদুলিল্লাহ রবিল আসসালামু আলাইকুম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 जकतात दान अर्थ पाठातेन बैंक सतचल वर्मिंग BIC जि टा पाठ मेल कर my name is Farooq Zaknan I am a my name is Rustan aik you are the best of people who are men like indian was like forbidding matila and believing in atin kharija tarinas kamuruna bil marufi atan hawna alil munkari ato'minuna billah shodi my priya my sacrificed my life and my death are all for allah sustainer of the world